বাংলা মানবতা সমাধান সালাম আলাইকুম পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকদের জানাই প্রাণ্ডালা শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াত এর পত পদ্ধতি এ বিষয়ে আমরা আলোচনায় আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে যারা দাওয়াত দেবেন তাদের ফজিলত ও মর্যাদা কতখানি ইসলাম তাদেরকে কত গুরুত্ব দিয়েছে কোরআন ও হাদিস তাদের মর্যাদা কি বর্ণনা করেছে এবং তাদের ইহলোকে কি পরিণতি পারলৌকে কি তাদের জন্য শুভ পরিণতি অপেক্ষমান এ বিষয়গুলি কারণ দাওয়াতের দেবেন যিনি তিনি যদি দাওয়তের ফলাফল সম্পর্কে সচেতন না থাকেন তাহলে কিন্তু দাওয়াতের মধ্যে স্বাদ পাবেন না সেই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি একান্ত প্রয়োজন এই গুরুত্বপূর্ণ এবং আজকের এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনার জন্য যথারীতি আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে যায় আমার সর্ববাম দিকে যিনি বসে আছেন জানাম শেখ শাহ অলি উম্মা আসসালামি এবং আমার ডান দিকে উপবিষ্ট আছেন ডক্টর উদ্দিন এবং আমার সর্বনিকটে আছেন বলেছি যে দাওয়াত যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করবেন তারও গুরুত্ব অনেক বেশি সেই হিসাবে আমরা প্রথমেই এটা জেনে নেব যে যারা দাওয়তের কাজ আঞ্জাম দেবেন আমি চলে যাচ্ছি জনাব শাহ অলিউল্লা সাহেবের কাছে যে যারা আল্লাহর পথে দাওয়েন তাদের ফজল সম্পর্কে কোরআন হাদিসিপ্ত কিছু বলার জন্য আল্লা সফান তাহলে এই আমাদেরকে সৃষ্টি করেছেন নিজেরা ভালো কাজ করার জন্যে এবং ভালো কাজ এর প্রতিযোগিতায় অগ্রগণ্য হয়ে ব্যক্তি যখন তার হাসানাতকে সবাবের পাল্লাকে ভারী বানাবে তখনই দুনিয়াতেও তার সমৃদ্ধি হবে পরকালেও চিরস্থায়ী সুখের টিকানা জান্নাতলা বে ধন্য হবে তো প্রত্যেকটি ভালো কাজ ব্যক্তিকে নিজেই করতে হয় কিন্তু একটি মজার ব্যাপার হলো নিজে কাজ না করেও একটি কাজের পূর্ণাঙ্গ সুবিধা যথাযথভাবে লাভ করার একটি ব্যতিক্রমী মাধ্যম তার নাম দাওয়াত তিনি দাওয়াত দেবেন তিনি এখলাসের সাথে কেবল আল্লাহ সুফানবাদেরকে সন্তুষ্ট রাখার জন্যে দলিলের ভিত্তিতে যদি কাউকে কোনো কিছু জানিয়ে দেন তিনি কেবল জানিয়ে দিলেন আর যিনি জানলেন তিনি বিষয়টার উপর আমল করলেন তাহলে তিনি কাজটা যাবে করলেন তাহলে যিনি জানালেন তার নামায় আমলে আল্লাহ কবুল হওয়া পূর্ণ কাজের সবাব দিয়ে আসবো আপনার কাছে আবার ফিরে ততক্ষণ আমি যেন্লাম এবং খোদ আল্লাহাক নিজেও বলেছেন ওর চেয়ে ভালো কথা কার হতে পারে যে আল্লা দিকে মানুষকে আহ্বান করে অন্য এত আল্লাপাক বলছেন কুন তুম খায়রা উম্মাতিন ওখরিজাতলিন নাস তা মরুন আবিল মা আরুফে তানহাউন আনিল মুনকার তোমরাই উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে এখানে মানুষের কল্যাণ জনকল্যাণ জনগণের কল্যাণের সৃষ্টি করা হয়েছে এবং উত্তম এবং খায়রিয়াত আল্লাপাক দান করেছেন এক্ষেত্রে নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাকলো সে সেই কাজ করে যতটুকু সব পেলো ডাকার কারণে সে ততটুকু সব পেয়ে গেল এক্ষেত্রে ওলামা কেরম করে বলছে যে মানুষের হায়াত এইভাবে বৃদ্ধি হয় একজন মানুষ পঞ্চাশ বছর সালাত আদায় করলো আর বেনামাজি লোককে সালাতে অভ্যস্ত করলো সেও পঞ্চাশ বছর আদায় করলো নিজের পঞ্চাশ আর ওই পঞ্চাশ মিলে एकश बसर साल स्व से पे गल ये मानुषिबल्हर हाय बृद्धिर आल्ला बंदा दरखास्त करु दावतीी क्ध्यमे एकम्र हाय के बृद्धि जाए अर्थात बसि समय क्या अल्प समय मध्य आदाय शुद्ध तई नये दावतीी क्ध्यमें দেখা যায় যে অনেক বিপদ আপদ থেকেও বাঁচা যায় বিপদ আপদ থেকে বাঁচার জন্য দাওয়াত এটা একমাত্র গুরুত্বপূর্ণ পন্থা যে দুনিয়াবি বিপদ এবং আখেরাতের বিপদ এবং দাওয়াতি কাজের মাধ্যমে এমন কি দেখা যাচ্ছে যে আমি যাচ্ছি কোথাও আমার পাশে একটা লোক সিগারেট খাচ্ছে আমি তাকে মানা করলাম সিগারেট খাওয়া থেকে মানা করাতে দেখা গেল যে আমি নিজে সেই ধোঁয়ার ক্ষতিকার দিক থেকে দুনিয়াতে বেঁচে গেলাম আশেপাশে যারা ছিল তারা সবই বেঁচে গেল এবং সেই উত্তম বক্তা গায়ক নায়ক নাটক অন্য কোনো বক্তাই না দায় সবচেয়ে উত্তম বক্তা উত্তম কথক দুই সুরাতম্বর আয়াতের আদেশ দেওয়া সৎ কাজে নিষেধ করার সবচেয়ে দৃঢ় বিশিষ্ট কাজ গুলা ছোটখাটো কাজ না সবচেয়ে দৃঢ় প্রত্যয় মানুষের দায় কাজ করে আবার আরো আয়াত রয়েছে সেগুলা হলো দায় আল্লাহ যারা হবেন তারা হলো সুরাত এসেছে পাক আল্লাহাক রহম করেন আমার দাওয়াত কিন্তু অনেক বিরাট জিনিস জিহাদ জেহাদ ফিসাব দাওয়া ইসলামী জেহাদ মানুষ মানার জন্য নয় সেটা কি করার জন্য ইসলামের দাওয়াতটা পৌঁছানোর জন্য বহুত স্তর আছে ধাপ আছে সেই দাওয়াতের কাছে যারা নামবে ইয়াজেদে মুরা মান কাছে পথে পথে আল্লাহ তাদের এজেকে অবস্থা কিভাবে করে দেবেন কেউ জানা আল্লাহ ব্যবস্থা করে দেবেন আর যদি না কেন ইল্লাহ তাদের একটা করে নে লোকেরা অর্থাৎ মুসলিমরা মুসলিম উম্মাহের সংশোধনের জন্য আমরুবিল মারফুল মুনকারের কাজ করা সেটা আমরা করবই কিন্তু একজন অমুসলিমকে দাওয়াত দেওয়া এটা তো আমাদের আরেকটা বিরাট দিক যে পড়বে আমরা পরবর্তীতে আসবো মানব আর দানবদেরকে। আর হ্যাঁ আমরা কিভাবে চলবো আমাদের এই চলার রাস্তাটা কিভাবে সহজ সরল হয় আর কিভাবে বক্রতা হয় সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুফানা নিজে আর আল্লাহ সরল সঠিক পথ নিজে চলে বাঁধতে দিয়ে ধন্যবাদ সাহেবকে চমৎকার আলোচনা দর্শক বিন্দু আমরা এই প্রাণবন্ত আলোচনার এই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আবারও ফিরে আসবো আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় ততক্ষণে আপনার আমাদের সাথে থাকুন जकत शाह मानुषे अर्थनिक्रेणी जो जार्ध्यमे मानवतार कल्याण निश्चित कराते जक फित्र आज रात दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 मंद पथ के निवादेश जक आरिक बार्ता वृद्धाश्रम जीवन दशा बार्धक तरफ प्रकाश कर तरह सहित कथा तर सामने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 আমাদের জন্য সরল সঠিক পথ কি তা স্পষ্টভাবে যেমন থিওরি তেমন যেমন তথ্য তেমন বাস্তবতায় প্রমাণ করে দিয়েছেন কিন্তু শয়তান রয়েছে পৃথিবীতে যে আমাদেরকে প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার জন্যেই নিজের সব কিছুকে বিলিয়ে দিয়েছে শুধু তাই না শয়তান তার আপন জন করে নেয় যেমন জিন এমন দুপায়া মানুষদের মধ্য থেকেও তাই কিছু কিছু মানুষ আবার মানুষের ক্ষতিকারক বিষয়গুলোকে চমকপ্রদ করে তুলে ধরে বারবার যেমন শয়তান মানুষের সামনে অন্যায়টাকে সাজিয়ে তুলে একেবারে আকর্ষণীয় বস্তু হিসেবে। কিছু কিছু মানুষও এই পৃথিবীতে মানবতার চরম বিধ্বংসী জিনিসগুলোকে কল্যাণকর বলে তুলে ধরার চেষ্টা করে অথবা মানুষকে যে মানুষ আকৃষ্ট এমন ভাবে চা মুহূর্তের একটু বা লাগার জন্য কি তার রসুল সাল্লসমের মাধ্যমে এবং পরবর্তীতে রসুলের মিরাজকে জ্ঞানী মানুষদের কাছে দিয়ে ওলামাদের কাছে দিয়ে এই দায়িত্বটা দিয়েছেন যে যুগে যুগে মরিচিকার পিছনে মানুষ দৌড়ে যাতে বিভ্রান্ত না হয় উপরে ঝিলিক পানি মনে না করে। এজন একজন দেখো ওটা পানি নয় দৌড়ায় না তুমি ওটা পানি নয় তুমি পানি পাবা না যত দৌড়াবা পেরেশান হবা বরং পানি থেকে আরো দূরে চলে যদি পানি পেতে হয় তাহলে আমার সাথে আসো মরুদ্যানে যেখানে কুয়া রয়েছে এখানে সেখানে আসো মরুমির মধ্যে দৌড়ায় না ঠিক এই চুকে আঙ্গুল দিয়ে দেখাতে হবে এটা কল্যাণ এটা অকল্যাণ এটা ভালো এটা মন্দ এটা সত্য এটা মিথ্যা আজকে এই সত্য মিথ্যা অন্যায় কল্যাণ অকল্যাণ যেমন আমি আমার স্বজাতীয় ব্যক্তিকে দেখাবো ঠিক এমনি পৃথিবীতে আদম সন্তানিস মনে যত মানব তাদের কেউ যাওয়ার নাস। জলে আর স্থলে আর অন্তরিক্ষে যত বিপর্যয় সৃষ্টি হয় এর কারণ মানুষের অপরাধ মানুষের হাতের কামানো অন্য আর অপরাধ তো যখন মানব আর এই নিকিল সৃষ্টিতে অপরাধ অন্যায় অসত্য চরিত্র যখন জলের সব জায়গায় বিপর্যয় সৃষ্টি হয় চেপে যায় এই জন্যে যখন বিপর্যয় সৃষ্টি হতে তাকে ওরা বোধুয়া করে দিকে যখন ওরা দেখে খালিক শি যেমন না যদি না এই অন্যায় করে বৃষ্টি এবং নিজের আকাশের মধ্যে করে ফেলে বৃষ্টি নামতে পারে না অপরাধের কারণে রবীন্দার হাবিব বলেছেন বৃষ্টি নামতো না যদি না ইতর ইতর মনে পড়ছে যেমন তার উল্লেখ করেছেন কারণ তারই কারণে অকল্যাণ সমাজে আসে একজন ভালো মানুষ যদি মারা যায় সোরা বলেছেন তাহলে আকাশের জমিন সব কাঁধে দুষ্ট মারা গেলে কাঁধে না আর একটি ভালো মানুষ যখন ইসেছিলে আমরা জানলাম যে যারা দাওয়াল আল্লাহর দেন তাদের যে ফজিলত মর্যাদার কথা আমরা জানলাম পক্ষান্তরে তার উল্টা দিক এক দু লোক আছে যে দাওয়াত না দিলে যত বালা মুসিবত আসবে সব তাদের উপর পড়বে এবং এক্ষেত্রে দেখা গেছে যে বান ইসরায়েলের যারা মাছ খেতে নিষেধ করেনি তারা বানর হয়েছিল আর যারা জালালাতের দিকে ভ্রষ্টতার দিকে ডাকবে এ ব্যাপারে রস আসলাম বলছেন জাহান নামা জামা হু মুসলিম সে যদি সালাত আদায় করে সিয়াম পালন করে এবং মুসলিম বলে দাবি করে কিন্তু ভ্রষ্টতার দিকে ডাকার কারণে সে জাহান্নামের খরি হবে জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এ হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে অনেক ধরনের লোক রয়েছে যারা জাহালাতের দিকে মানুষকে ডাকে আহ্বান করে मानुष के अन्या दिखा डाके अन्न हाथी चाषे दुआाला जहान नाम जहां नाम दरजार आहवानकारी रहे तक जहान नामे नारा सब समय डाक कर दाग आँक देखाले जमिति आकाले एखान दनियान दनियान जा दनिया बंद दोनत बिंदू पर सरल रेखा एक सेटार नाम सराते मुस्तिम এক বিন্দু থেকে আর বিন্দুতে সরল রেখা একটি হয় একাধিক হয় না তো ইসলামের পথ একটি হবে এভাবে রসুলাম জানালেন যে ডানে বামে আরো অনেক বক্রপথ রয়েছে এবং সে বক্রপথে ডাকার জন্য বক্র চরিত্রের এবং বক্র প্রকৃতির লোক ও রয়েছে আলোচনার জন্য ধর্মের নামে বিপথের দায়ী দায়ী দাওয়াত করে না আল্লাহ আয়াতের সার্বন হল কাজ না দেয় অসৎ থেকে যে বিরত না হয় সেটা খুবই খারাপ কাজ এবং এজন্য তারা হবে অভিশপ্ত সুর আলমায়দার উনি আশি নম্বর আয়াত আমরা জানলাম যে দাওয়াত আল্লাহর পথে যারা দেবেন তাদের মর্যাদা ক্ষতখানি এবং যারা দাওয়াত দেবেন না তাদের যে কি ক্ষতি রয়েছে সেটাও আমরা জানলাম এবারে আমরা সংক্ষেপ জন আফশাহ সাহেবের কাছে জানতে চাইব সেটা হলো যে এই যে সকলকে বলার জন্য কিছু লোক যদি না থাকে তাহলে তো বুঝা গেলো মন্দ ভালোই পরিণত হয়ে গেল আর ভালো মন্দে পরিণত হয়ে গেল থাকলো না তমিস থাকলো না তমিস যখন থাকলো না সব বেতমিজে পরিণত হয়ে গেল তমিজ না থাকা মানেই সব বেতমিজ হয়ে যাওয়া তার মানে ভালো আর মন তো সব সমান আর রাত যদি আলাদা না হয় চন্দ্র আর সূর্য যদি আলাদা না হয়। নক্ষত্র হয়ত্রতার নাম না অস্বাভাবিকতা পৃথিবীর কোনো জাতি কোন দেশ কোনো সম্প্রদায় অস্বাভাবিকতার টিকে থাকতে পারে না আগুনকে আগুন বলতে হবে পানিকে পানি বলতে হবে দিনকে দিন রাতকে কে রাত সত্য সত্য মিথ্যা কে মিথ্যা ভালো ভালো মন্দকে মন্দ আর এই এই বিষয়গুলো এই ন্যাচারাল অতি প্রাকৃতিক ন্যাচারাল এই বিষয়টিকে যথাযথ প্রতিষ্ঠার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের নামই হলো দায়ী আর এই অতি প্রাকৃতিক বিষয়টি যথাযথ স্থানে রাখার নামই হলো দাও এটা নাদে দেওয়া মানেই হলো সব যেমন আরবের অন্ধকার যুগ আমরা অন্ধকার যুগ বলি কেন বলতাম কারণ ওখানে দাওয়া ছিল না এটা খুব একটা সুস্পষ্ট প্রমাণ যে ওখানে সূর্য ঠিকই সকালবেলা প্রভাতে উদিত হতো রাতের সন্ধ্যার পরে উদিত হতো কিরণ নিয়ে সূর্যের লাইট চাঁদের ছিল তারাও লোকজনের কাছে ওই সমাজে ভালো কে ভালো বলার লোক ছিল না ভালো বলতো না মন্দ মন্দ বলতো না আর এই দাওয়াতটা ছিল না বলে সবাই সাহেবকে চমৎকার যুক্তিপূর্ণ আদেশ করতো তারপরে সৎ কাজের আদেশ করা বাদ দিল আকিল হতে পারে খাবে একসাথে বসবে বন্ধুত্ব টিকায় রাখার জন্য সৎ কাজের আদেশ অসৎকাজ নিষেধ থেকে তারা দুর্বূত হয়ে গেল তারপর আল্লাহনবী বল তা মুরুন্ন অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে ওয়া লা তানহাউন্নাল মুনকার অবশ্যই অবশ্যই অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে ওয়া লা তাখুযুন্ন আলা ইয়াদি الظلم অবশ্যই যালমের হাত ধরে ফেলতে হবে ওয়া লা তা'মুরুনহুম আলাল হক আত্রা ওয়া লা লিকাসরা মানে খারাপ কাজকে যেভাবে অত্যন্ত চমৎকার যুগোপযোগী কল্যাণকর এবং প্রমাণ সমৃদ্ধ বক্তব্য শুনে আসছিলাম আমরা জানতে পারলাম যে যারা দাওয়াত দেন তাদের মর্যাদা কতখানি আমি জানতে পারলাম যারা দাওয়াত থেকে ক্ষান্ত থাকেন তাদের ক্ষতি কতটুকু আমরা তৎসঙ্গে জানতে পারলাম যে সমাজে ন্যায় ও অন্যায়ের ন্যায়ের দাওয়াত এবং অন্যায়ের প্রতিরোধ এরা যদি না থাকে তাহলে আমভাবে সামগ্রিকভাবে আল্লাহর আজাব গজব এসে জাতিকে ধ্বংস করে দেয় অথব এই ভয়াবহ পরিণতি থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে সবসময় দাওয়তের পথে সময় ও শ্রম অর্থ বেকার চেষ্টা করতে হবে এ প্রত্যাশা ব্যক্ত করে সকলের খ্যার ওয়াফুদ কামনা করে এরপরের এখানে সমাপ্তি করছি সুফহানিকা আসাদুকা ও আতুব ওসালাহ মোহাম্মদ ওয়াই আলহি ওসাহাবি ওরকুসাল্লাম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 कुरान भो भावे बुझार जन्म की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্সলাম রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেলিস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 देखुन और देख अर्धांगी नांगी कल रे सा सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगलाय